আসসালামাইকুম আলহামী আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে আজকে এই পর্বে যা থাকবে সেটা হচ্ছে জি খারত যে যুদ্ধের কথা ইতিপূর্বে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যেটাকে গজবতুল গাবাও বলা হয় সেই যুদ্ধের মধ্যে রসুল আহরম আপনার নামাজ পড়েন যেটাই মাম্মদ তার মোসনাদের মধ্যে বিশুদ্ধ সোন উল্লেখ করেন রসুল আকরম সাল আলী ইসলাম সাহাবাদী নিয়ে জি এলাকায় বসে আছেন এবং তাদের সাথে একটু খোঁজ করছিলেন এবং তাদের সাথে অংশ এটাকে আবার গুণাও করে ফেলেছেন ইতিমধ্যে চমৎকার কথা হ্যাঁ তখন সবাই মিলে এটা খেলেন রসুল আক্রমস ইসলাম এরপর সেখান থেকে মদিনায় ফেরত আসলেন আপনার সাহায্য হয়ে বিজয়ী হয়ে এরপর রসুল আকরম সুসলাম হ্যাঁ তারা মদিনায় যখন আসতেছিলেন তখন আশেপাশে তারাও ঘুরাঘুরি করছেন রসুল আকরম সুসলাম এবং সাহবেজয়ী বেশে আপনার মদিনায় ঢুকে গেলেন ইতিমধ্যে আরেকটি কথা হচ্ছে যে আপনার সপ্তম হিজরি সনের মাসে আরেকটা যুদ্ধ ঘটে যায় যেটা ঐতিহাসিক যুদ্ধ সেটা হচ্ছে খাইবারের যুদ্ধ এবং খাইবারের মধ্যে তখন ইহুদিরা বসবাস করত এবং খাইবারটা ছিল আপনার সবচাইতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটা মানে কেন্দ্রীয় জায়গা যেটাকে বলা হতো কারণ ইহুদিরা সেখানে থাকতো এরাই ষড়যন্ত্র সবচাইতে বেশি করত। হম এবং খাইবারের যে ইহুদি হম खबर फित घाटी फितनार घाटी देखा दिए आल्ला रसूल आकरमसा के जन तर कुरान मध्य खाइारे विजय कथा वा कर যেগুলো তোমরা অচিরেই আপনার গ্রহণ করবে তাইলে আল্লাহ সুরে ফাথের মধ্যে খাইবারের যুদ্ধের বিজয়ের কথা আগেই ঘোষণা দিয়েছেন তখন আপনার বিশেষ করে খাইবারটা। যারা অংশ করেছেন তাদের জন্য একটা বিশাল একটা যুদ্ধলব্ধ সম্পদ হয়ে দাঁড়িয়েছে রসুল আকরাম সাল্লাহ আসসালাম সেই খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিন্তু যারা হোদাই বিয়েতে অংশগ্রহণ করেছেন তাদেরকে একমাত্র যাওয়ার সুযোগ দিয়েছেন তার সেনাবাহিনীকে নিয়ে খাইবারের দিকে রওনা করেন যখন তারা খাইবার এলাকায় পৌঁছলেন তখন হম ইহুদিরা দেখতে পেলেন রসী উল আকরমসাহামকে এবং তারা ভয় পেয়ে গেল এবং তাদের কিল্লার দরজাগুলো বন্ধ করে ফেললো তারা চিৎকার তাদের ভয়ভীতি দেখলেন তখন চিৎকার দিয়ে বললেন আল্লাহ খারিবার যে হ্যাঁ আল্লাহর মহত্ব ঘোষণা দিয়ে বললেন খাইবার তো ধ্বংস হয়ে গেছে হ্যাঁ কারণ ইতিপূর্বে তো আল্লাহ বাদাও করেছেন সুতরাং তিনি বললেন বলে দিলেন আপনার কে গেরাও করে ফেললেন সাহবা ইকরাম রসুল সাহবকে নিয়ে গেরাউ করে ফেললেন এবং এই গেরাও ব্যাপারটা কঠিন হয়ে যায় ইহুদিদের জন্য যে অনেক কয়েকদিন থেকে গেরাও করে তখন আবার নিজেদের বীরত্ব দেখানো শুরু করেছেন এবং আপনার সাবেক রামের হম এই যে আক্রমণ বীরত্বপূর্ণ আক্রমণ সেটা কিন্তু তাদেরকে আপনার ঝাঁকিয়ে দিয়ে দিয়েছে তাদের ভিত নড়িয়ে দিয়েছে বিশেষ করে আপনার যারা বীরত্ব দেখিয়েছে সেই খাইবারের যুদ্ধের মধ্যে সেটা হচ্ছে জুবাই আওয়াম তিনি বীরত্ব দেখিয়েছেন আলী হজরত দেখিয়েছেন দেখিয়েছেন সালাম দেখিয়েছেন এবং অন্যান্য সাবেক রাম এরকম বীরত্ব দেখিয়েছেন সেই খাইবারের যুদ্ধের মধ্যে হজরত আলী ইবরি ইনু তিনি আপনার ইহুদীদের যে সাহসী পুরুষ সেটা হচ্ছে মারহ ইহুদি তাকে হত্যা করে ফেলেছেন হজরত জুবাইর मार्हबर भा हत्या कर बी इतिम्य विजय है शाहबाद विजय एरक भावे देखा जाए যখন ইহুদিরা খাইবারের ইহুদিরা যখন একবারে মানে বিশ্বাস করে বসেছে যে তাদের ধ্বংস একবার অনিবার্য ধ্বংস থেকে বাঁচতে পারবে না তখন তারা আত্মসমর্পণ করেছে এবং তারা রসুল আকরম স্লামের সাথে আলোচনা করার জন্য মানসিকতা খাইবারের যে অংশটুকু বাকি আছে অর্ধেকের বেশি তো দখল হয়েই গেছে বাকি অংশটুকু নিয়ে তারা রসুলের সাথে আপনার আলোচনা করার জন্য রাজি হয়ে গেছে রসুল আকরম সুল্লাম ও এই ব্যাপারে সম্মতি দিয়েছেন যে ঠিক আছে আলোচনা হতে পারে द्वित नम्बर तरजान दिए देख सन्ताना रसुल मानी सहबे खाइबर इहुदीरा तरफ एलका ब এটা হচ্ছে চুক্তির মধ্যে এবং তারা চলে যাওয়ার সময় হম আপনার সবকিছু নিতে পারবে শুধুমাত্র অস্ত্র ছাড়া অস্ত্র ছাড়া সবকিছু তারা নিতে পারবে এই সন্ধি তাদের সাথে আপনার হলো বাকি ইনশাল্লাহ এই যুবতীদের সম্পর্কে আগামী পর্বে আলোচনা হবে আল্লাহ সেই পর্যন্ত অপেক্ষা করার টপিক দান করুন